মানবতার সমাধান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও আহমদুল্লাহ দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মুবারকবাদ এবং সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন কোরআন কেন্দ্রিক আয়োজন আসুন আমরা কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন কেন্দ্রিক আমাদের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল কোরআনি সব সমস্যার সমাধান আল্লাহ সফল যে কোরআন আমাদেরকে দিয়েছেন আমাদের জীবনের যত প্রবলেম থাকতে পারে যত সমস্যা থাকতে পারে প্রত্যেক এভরি সিঙ্গল প্রবলেম হ্যাজ এ সলিউশন ফ্রম কোরআন ইনশাআ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে মানুষের জীবনের জন্য প্রয়োজন শুধু জীবন না আপনার দুনিয়ার জীবন শুরু হওয়া থেকে একেবারে আলমের আর আহের জীবনে যাও প্রয়োজন ছিল আর এই যে এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে কবরের জীবনের যা দরকার হবে আখেরাতের জীবনে যা দরকার হবে জান্নাতি জিন্দেগিতে যা প্রয়োজন হবে তার সব কিছু আল্লাহ সুভায়ন হুয়া তায়লা পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বর্ণনা করেছেন এবং আল্লাহ তালা নিজেই চ্যালেঞ্জ করে বলেছেন যে এই কোরআনের মধ্য থেকে আমি আল্লাহ কোনো কিছু বাদ রাখি নাই এভরি সিঙ্গল থিং নিডেড ইজ দেয়ার যেটা প্রয়োজন হবে এটাকে আল্লাহ তালা সেখানে রেখেছেন যা কিছু প্রয়োজন সব প্রয়োজনকে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে দিয়েছেন এবং কোরআনুল করিমের আরাকায়াতে আল্লাহ তালা বলেছেন প্রত্যেকের জিনিসের জন্য এটা বিস্তারিত বর্ণনা সব জিনিসের বর্ণনা এক্সপ্লানে সব কিছু কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্যই ইসলামী শরিয়তের এক নম্বর আসলমেন সারা আল কোরআন শরিয়তের চারটা আপনার আসল আছে আমরা জানি চারটা জিনিসের উপরে শরিয়ত ফাউন্ডেশন তার মধ্যে এক নম্বরে হলো কোরআন এরপরে হলো সন্না এই জন্য সুন্না যে সন্না কোরআন দ্যার আর রিকমেন্ডেড এর ফলে হল এজমা এজমা হলো এবং কোরআন এবং সন্ন্যার উপরে ভিত্তি করে কেয়াসও কোরআন এবং সন্ন্যার উপরে ভিত্তি করেই হয়ে থাকে এই জন্য আসল হলো আল আসল আল আসীল একেবারে মেইন ফাউন্ডেশন হলো আল কোরআন আল করিম অনেকেই কোশ্চেন করবেন कुरआन जदी सबकि समाधान था हादिसर प्रयोजन क्यों अनेक तो लोक जन तारा निजे दावी कर कुरआन आस हादिसर प्रयोजन जो अल्लाह सुबहानला रसुल्लाह सल्ला अलहीसल्लम के कुरआनर साथे साथ हादिसो दिए अल्लाह रसुल जो हादी एटा निजे थके बनें ना स्वयं आल्लाके কোন কথা বলেন না বরং এমন কথাই বলেন যা তার উপরে ওয়াহি করা হয় সুভা তাহলে হাদিস আমরা এই জন্য মানতে হয় যে আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহর রসুল যা বলবেন সেটাও এক ধরনের ওয়াহি এজন্য জন্য কোরআন কে বলা হয় ওয়াহি এবং আল্লাহ সুহান এই নবী জানিয়ে এসেছেন তা তোমরা মেনে চলো মজবুত ভাবে ধরো যা থেকে নিষেধ করেছেন সেটাকে তোমরা পরিত্যাগ করো এটাকে তোমরা অ্যাভয়েড করো এবং রসুল্লা সাল আলিহাস্লাম নিজ আল্লাহ আমাকে দিয়েছেন। এবং কোরআনের সাথে কোরআনের সম পরিমাণ দিয়েছেন সেটা হলো হাদিস মানে এখানে ওয়াহির হিসেবে দিয়েছেন এই হিসেবে আল্লাহ রসুলের হাদিসটাও ওহি এজন্য জন্য কোরআনের উপরে ভিত্তি করে আমরা হাদিসকে মানতে হবে যারা বলবেন আমরা শুধু কোরআন মানবো হাদিসকে মানবো না তারা এবং আল্লাহ তাল কথা বলেছেন মান আতা আল্লাহ যেই ব্যক্তি রসুল সাল আলহি ওর এত করল সে আল্লাহর এত করল যে আল্লাহর আর রসুলের আনুগত্য করল স্বয়ং আল্লাহ সফু আল্লাহ আনুগত্য করল আসুন আমরা একটা একটা করে আলোচনা করি যে আমাদের জীবনের সমস্যা কি হতে পারে এবং কোরআন কিভাবে এর সলিউশন দেয় প্রথমত হলো আমাদের সমস্যা হতে পারে আমাদের দুই জীবন কেন্দ্রিক আমাদের সমস্যা হতে পারে জীবনের যেহেতু দুটো অংশ একটা হলো বর্তমান জীবন আর একটা হলো পরের জীবন দুনিয়া এবং আখেরাত দুনিয়ার জীবনের যত সমস্যা আছে সেই সমস্যার সমাধান কোরআন দিতে পারে আখেরাতের জীবনের যে সমস্যা আমাদের আছে সেই সমস্যারও সমাধান কোরআন দিতে পারে প্রথমে আখেরাত সম্পর্কে আমরা আসি আখেরাতে আমরা সবাই ইটার্নাল পিস চাই আমরা চিরদিনের শান্তি আল্লাহ আল্লা সুফহানা থেকে আশা করি আমরা জান্নাতি হতে চাই আমরা কেউ শাস্তি পেতে চাই না আমরা পরকালে শান্তি সবাই চাই शांतर घर नाम ही हलो दारूसलम नाम हल दारूसलम एल्लाहार अल्लाह दारूल्लम दिखे जान्नर दिखे मानुष के आहवान जाना जाननाते जरा शांति चाय शि जरा जहां नाम चीना আল্লাহ তালা ওয়েলকাম কুচনুলি জি তু হন নবসুল মুম ইন্ন হে পরিতৃপ্তোল হে পরিতৃপ্ত আত্মা কি করবে তুমি তুমি ইলা কি তোমার রবের দিকে আল্লাহর দিকে ফিরে আসো রা তর খুশি হয়ে আনন্দিত হয়ে তুমি চলে আসো রাজি খুশি হয়ে আর এরপরে আল্লাহ বিভিন্ন জায়গাতে আমাদের মেহমানদারি হিসেবে আল্লাহ সুফহ রেখেছেন আরো আল্লাহ বলেছেন তাদের জন্য এমন জান্নাত রয়েছে যেই জান্নাতের নিচে দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত জা ফাউজুল ফজুল এটা হলো বড় ধরনের সাকসেস বড় ধরনের বিজয় এই বিজয়ের ব্যবস্থা আল্লাহ সুফান করেছেন সুহানো কাছে এই যে আমরা জাহান্নাম থেকে নাজ আল্লাহ বলেছেন আমাদের ওজনের পাল্লাটা ভারী হতে হবে তাহলে জান্নতে আমরা যাব। হালকা হয়ে গেলে জাহান্নামে যেতে হবে যার ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে শান্তির মধ্যে থাকবে আর যার পাল্লাটা হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে হাবিয়া ওয়া আর তুমি কি জানো এই হাবিয়াটা কি এটা হলো একেবারে জ্বলন্ত আগুন এই জ্বলন্ত আগুনে আমরা কেউ যেতে চাই না আমরা জান্নাতে যেতে চাই তাহলে সম্মানিত দর্শক ভাই বোনেরা আমরা আলোচনা করে দেখলাম আখেরাতে আমাদের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দেয় এবং দিয়েছে আপনি কবরের সমস্যার কথা বলেন সেরাতের কথা বলেন হাসরের কথা বলেন আর জাহান নামের কথা বলেন আর জান্নাতের কথা বলেন আল্লাহ আমাদেরকে সংবাদ দিয়েছেন কোরআনে আমরা আলোচনা করে দেখব আখেরাতের সমস্যার সমাধান কোরআন যেভাবে দিল দুনিয়ার জীবনের সমস্যার সমাধান কি কোরআনে আছে থাকলে কিভাবে আছে এটা নিয়েই আমরা আলোচনায় আসব। তবে সময় হলো খানিক্ষণের বিরতি নেওয়ার বিরতির পরে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ ততক্ষণ আপনারা আল্লাহর রহমতে ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল Gh1q Bashva Shukha Shukha Shukha Aslan Shukha তারা কারা প্রতিতো তাদের কথাই পড়ছি তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথেই क्या इसलम्ड पथ के निर्वाचन ना कर निर्देश दिए पथे चला जाए ना पुन सम्प्रचार सकाल साढ़े आल्ला लूल सिया मैसेतर गुरुत्वपूर्ण विषय गुलेशन आल्लाटीय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 জানুন রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন তহায় রমজান প্রতিদিন সন্ধ্যা ছটায় পর পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বাংলায় কোথা থেকে কার মাধ্যমে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 जहांगीर कैम छहल्लम कथा हादिस एर इतिब क्रम विकास परवर्ती अनुष्ठान আসসালাম আলাইকুম আহমতুল আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে আল্লাহর কোরআন কিভাবে সব সমস্যার সমাধান আমরা আলোচনা করে দেখেছি যে আমাদের জীবন দুই জীবন একটা হল দুনিয়ার জীবন আখেরাতের জীবন আখেরাতের জীবন নিয়েই আমরা আগে আলোচনা করেছি কারণ আখেরাত আমাদের মেইন টার্গেট খেরাতে যদি আমরা সাকসেসফুল হই তাহলে এটাই হল এভার সাকসেসাম থেকে প্রকশন দেওয়া হবে জাহান নাম থেকে হেফাজত করা হবে ও দখিল আর জান্নাতে প্রবেশ করানো হবে এন্টারপ্রাইজ ফাজ তাহলে সাকসেসফুল সে আসলে সফল কাম হয়ে গেল ইল্লা গুরুর আরে দুনিয়ার জীবন খানিক্ষণের খেল তামাশা ছাড়ার কিছুই নয় আসুন এই দুনিয়ার জীবনেই আসি আমরা দুনিয়ার জীবনে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আমরা একটা একটা করে আলোচনা করি যে কি কি সমস্যা আমাদের হতে পারে কয়েকটা এক্সাম্পল আমরা নেই এরপরে আমরা ফিরে আসব যে আসলে আসলে এর কি সমস্যার সমাধান দিয়েছে প্রথমত হল যে একজন মানুষ পৃথিবীতে আসলেই জ্ঞান বুদ্ধি যখন থাকে মানুষের বিবেক বুদ্ধি দিয়ে প্রথমে চিন্তা করে ওয়াই ডিড এ কাম ফ্রম আমি কোথা থেকে আসলাম কি আমার পরিচয় কোথায় আমি যাব এটা মানুষের চিরন্তন জিজ্ঞাসা এবং তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহই হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে খলিফা হিসেবে পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন আমি পৃথিবীতে তোমাদেরকে খলিফা হিসেবে বানালাম আল্লাহ কথা বলেছেন কৈফা তুমি কৈফা তক ফুরোনা বিল্লাহ কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করতে পারো তোমাদের জীবনের অস্তিত্ব দিলেন শুধু অস্তিত্ব দিয়ে এই জীবন চিরদিনের নয় এই জীবন একদিন না একদিন শেষ হবেই দুই দিন আগে হোক দুই দিন পরে হোক আর এখানে তো সবাই জীবন চিরদিনের জন্য নয় কাজেই আর আবার সে আল্লাহর কাছে তোমরা ফিরে যাবে তাহলে প্রশ্নে জব হয়ে গেল যে আমরা কোথা থেকে এসেছি কোথায় যাবো এই প্রশ্নের জবাব আল্লাহ সুফানুল কারিমের মধ্যে দিলেন এই সমস্যার সমাধান হয়ে গেল প্রশ্ন থেকে গেল কেন এসেছি খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় সেজন্য কি এসেছি খাইতে দাইতে ফুর্তি করতে তো আরো অনেক প্রাণী আল্লাহর আছে। জন্তু জানোয়ার আছে যারা খায় দায় ফুর্তি করে তাহলে আমরা মানুষে আসার দরকারটা কি আবার অনেক জন্তু জানোয়ারই তো খাওয়া দাওয়া ফুর্তি করার জন্য এনাফ ছিল কেন আমরা এখানে আবার আসলাম আল্লাহ সুফানি আমি আল্লাহ জিন এবং মানুষকে আমার এবাদত ছাড়া আর কোনো কারণে সৃষ্টি করি নাই তাহলে কেন পৃথিবীতে এসে যে তার জবাব পেলাম পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য হলো आल्लाबाद करब जो बोलेंजूर ता चरि करते हैं कि संसार देखते हैं हाँ अपनारा एबादत आपनर संसार देखाद आनाराम एम घुमाना पर्यटन अपना एबाद है जदिनी के ठीक करते हैं इबादत का बोले রহমতুল্লাহ আল্হে বলেছেন হলো অত্যন্ত ব্যাপক অর্থবোধক একটি শব্দ ইসমন লেকুল্লিমা ইউহেবুল্লাহ প্রত্যেক ওই জিনিসের নাম এবাদত যেটা আল্লাহ পছন্দ করেন এবং আল্লাহ খুশি হন यहाँ मानुषर कथा होते क्या होते यो प्रकाश्य क्य होते अथवा गोपने अंतर क्या होते जेटा दिए आल्ला खुशी हन जे क्षेत्र आल्ला भलोबाशें सेटार नाम इबादत शुदुम्र साल सियाम नाम इबादत ना बरबस वाणिज्य इबादत होते आपनर सेलेमेलपटर इबादत होते पारे। होते पारे। আপনি যেই বাজার ঘাট করেন সেটাও আপনার এ বাদত হতে পারে তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা কেন পৃথিবীতে এলাম এই প্রশ্নের জবাব আল্লাহ তালা এখানে দিলেন আমাদের আরও অনেক সমস্যা আছে পার্সোনাল সমস্যা আমরা কিভাবে নিজে চলবো এবং কিভাবে আমার জীবনকে আমি যাপন করবো এসব কথাগুলো আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় বলেছেন কি আমি শিখব আমাকে লেখাপড়া শিখতে হবে সে কথা আল্লাহ তুলেছেন আমাকে জ্ঞান অর্জন করতে হবে সে কথা আল্লাহ তালা নিজে বলেছেন আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন এরকম কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন বাস্তে হলে আমাকে খেতে হবে পড়তে হবে আল্লাহ তালা সে সম্পর্কে খাওয়া পরার কথা বলেছেন কুলু ও তবে তোমরা সীমা লঙ্ঘন করো না ব্যক্তি জীবনের যত সমস্যা আছে আমরা এক সময় বড়ো হব বড় হওয়ার পরে আমাদের জৈবিক চাহিদা হবে শারীরিক প্রয়োজন মেটাতে হবে আল্লাহ বিয়ে ফান নিসা শাদির ফানা রবা তোমরা বিয়ে শাদী করো সেটা আল্লাহ বলেছেন। এরপরে ব্যক্তিগত পর্যায় থেকে অতিক্রম করে আমরা যখনই যাব সমষ্টিগত পর্যায়ে সামাজিক পর্যায়ে আমাদের বিভিন্ন সমস্যা আছে বিভিন্ন অসুবিধা আছে এখন একজন আর সঙ্গে আমরা কিভাবে সম্পর্ক স্থাপন করব। একজন আর সঙ্গে আমরা কিভাবে ডিলিং করব। এই ডিলিংয়ের মধ্যে আমরা যেন ন্যায় ইনসাফকে বজায় রাখি এটা হলো আল্লাহ তাল দেওয়া মূলনীতি আল্লাহ তালা সুরা মাঈদের মধ্যে বলেছেন তোমরা প্রতিষ্ঠিত করো কারণ এটাই হলো তাকুয়ার সব থেকে কাছাকাছি বিষয় কাজেই আমরা প্রতিষ্ঠিত করতে হবে। আদল ভিত্তিতে আমরা আমাদের সমাজের একজনের সঙ্গে আর আমাদের ডিলিং অবশ্যই করতে হবে এটাই হলো আমাদের দায়িত্ব আল্লাহ সুহায়না হুবাতে আলা দিয়েছেন আপনি যদি বলেন যে আমাদের তো অর্থনৈতিক সমস্যা আছে রিসেশনের মধ্যে আমরা আছি সারা বিশ্ব মন্দায় পড়ে গেছে এখন আমরা কি করব। তাহলে আল্লাহ যে তাহলে মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য কিভাবে ইসলাম সমাধান দিল দেখেন ইসলাম ভিত্তিক কোরআন ভিত্তিক ব্যাংক এখন চলছে আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার কথা বলেন আর মিডল ইস্ট এর কথা বলেন বাংলাদেশ আর ইন্ডিয়ার কথা বলেন কারণ এখানে প্রফিট বেশি হয় যদি পুরো অর্থনৈতিক ব্যবস্থাটা বেসড অন সরিয়া হতো তাহলে আল্লাহ সুহায়নাশন কে দিতেন না আল্লাহ নিজে বলেছেন তাহলে আসমান আর জমিনের বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দিতাম তাদের রিজেকের অভাব হতো না তারা রিসে তারা পড়তো না মন্দার যাতাকলে তারা নিষ্পেষিত হতো না তাহলে অল্লা যাবো কিন্তু তারা তো আল্লাহকে অস্বীকার করল। এবং আল্লাহ সুহানকে অস্বীকার করার কারণেই তারা এই বিপদের মাঝে পড়ে গেল। এই অসুবিধার মধ্যে তারা পড়ে গেল। তাহলে আপনি অর্থনৈতিক সমস্যার কথা আমরা বললাম এই সমস্যার সমাধান আল্লাহ সুহানুয়া তালা কোরআনুল করিমের মধ্যে দিয়েছেন সামাজিক সমস্যা ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক হয়ে যায় আল্লাহ সম্পূর্ণ হারাম করেছেন হেজাবের দিয়েছেন এবং বিবাহের আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে আল্লাহ হারাম করেছেন যদি আল্লাহর এই নিয়মকে আমরা মানতাম সমাজে এত অশান্তি হতো না এত ফিতনা ফাসাদ হতো না এত মারামারি হতো না দেখেন এই সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন সোসাইটিতে বিভিন্ন ধরনের ফেতনা ফাসাদ হয় আল্লাহ বলেছেন ফেতনা কোন জায়গাতে করা যাবে না সে কথা বলেছেন আপনি ব্যক্তিগত সমস্যা বলেন সামাজিক সমস্যা বলেন রাষ্ট্রীয় সমস্যা বলেন অর্থনৈতিক সমস্যা বলেন দুনিয়ার সমস্যা বলেন আর আখের সমস্যা বলেন সব সমস্যার সমাধান আল কোরআনই দিয়েছে কাজেই আল কোরআন ইজ দ্য সলিউশন ফর হিউম্যানিটি সব মানুষের জন্য সলিউশন ইনশা আল্লাহ আসুন কোরআন মোতাবেক আমরা চলি اور سلیوشن دے ہم جیونے گلو اللہ کرب المین جن توفک دین السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ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 शांसाम अवदान समाजे शांति प्रतिष्ठाएस बुधवार रे आठटा पुन सम्प्रचार सकाल सतटदेश